বাংলাই <tickle>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 আসসালামুক রহমিদুলিলাম রসুল আমরা ধারাবাহিক একটি আলোচনার উপর রয়েছে। ইসলাম সামাজিক শান্তি প্রতিষ্ঠায় এটি সুন্দর সমাজ বিনির্মাণে যে সকল বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করেছে কিছু সম্পর্ক মানুষে মানুষে তৈরি হয় যে সম্পর্কগুলোকে এড়িয়ে চলা মানুষের পক্ষে সম্ভব নয় মানুষ একাকে বসবাস করতে পারে না একাকি থাকলে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে মানুষ একা থাকতে পারে না একা চলতে পারে না একা ঘুমাতে পারে না প্রতিনিয়ত মানুষকে তার স্বাভাবিক জীবন যাপনের প্রয়োজনে স্বভাবগতভাবেই মানুষ সমাজবদ্ধ হয়ে চলতে বাধ্য হয় আর এই সমাজবদ্ধ হয়ে মানুষ চলা এ থেকেই সমাজের সৃষ্টি সমাজ বহু মানুষকে সমন্বিত করে একটি পরিবেশ তৈরি করে এই বিভিন্ন রকম নানা রকম মানুষগুলোর মধ্যে যে সমন্বয় সেই সমন্বয়ের সৌন্দর্যের উপর সেই সমন্বয়ের পরিপূর্ণতার উপরই নির্ভর করে আসলে সামাজিক শান্তি ইসলাম ক্ষেত্রে একটি সুন্দর সমাজ বিনির্মাণ সামাজিক শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক নিরাপত্তা কায়েমের লক্ষ্যে মানুষে মানুষে স্বাভাবিক প্রক্রিয়ায় গড়ে ওঠা বেশ কিছু সম্পর্ককে অত্যাধিক গুরুত্ব আরোপ করেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম মানুষে মানুষের সম্পর্কের মধ্যে সর্বপ্রথম যে সম্পর্ককে ইসলাম সর্বাধিক গুরুত্ব দিয়েছে সেটি হল আলা কাতুল আরহাম আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক আমরা সুদীর্ঘ আলোচনায় দেখেছি আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস কিভাবে মানুষের এই আত্মীয়তা তথা রক্তের যে বন্ধন এ বন্ধনকে এই সম্পর্ককে সুন্দরভাবে পরিচালিত করার জন্যে আল কোরআনুল করিম এবং আল্লাহ নবীর হাদিস কি চমৎকার নির্দেশনা দিয়েছে এবং আত্মীয়তারে বন্ধনের উপরে ভিত্তি করে একটি সুন্দর সমাজ এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠার ভিত রচিত হওয়ার জন্য ইসলামের চমৎকার নির্দেশনা রয়েছে আমরা আলা কাতুল আরহাম তথা আত্মীয়তারে বন্ধনকে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি আত্মীয়তার বন্ধন রক্তের সম্পর্ক এর মধ্যে বিভিন্ন পর্যায়ে রয়েছে পিতামাতার সঙ্গে সন্তানদের সম্পর্ক স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক দাম্পত্য সম্পর্ক এরপরে অন্যান্য আর সম্পর্ক ভাই বোন সহ নিজের পরিবার পরিজন এবং নিজের পরিবারের বাইরে অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক এবং এই সকল সম্পর্কের ভিত্তিতে একজনের উপর আরেকজনের যে সকল অধিকারগুলো প্রতিষ্ঠিত হয় সে সকল অধিকারগুলো পালনের মাধ্যমে পরিবার এবং আত্মীয়তার ক্ষেত্রে মানুষ সুন্দর এবং সফল জীবন মানুষ যাপন করতে পারে সম্মানিত শ্রোতামণ্ডলী আজকে আমরা সেই আরেকটি সম্পর্ক নিয়ে আলোচনা করব যে সম্পর্ক এবং মানুষের মানুষের যে সকল আলাকা যে সকল রিলেশনগুলোকে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং কোরআন এপাকের বহু জায়গায় এই সম্পর্কগুলো রক্ষা করার তাকিদ করা হয়েছে এবং সেই সম্পর্কগুলোর যে ধারণা সে সম্পর্কগুলোর যে আবেদন সেটাকে কোরআন পাক বিভিন্ন জায়গায় তুলে ধরেছে তো সেই পাঁচটি সম্পর্কের কথা আমরা শুরুতেই বলেছিলাম এক হলো আলাহ কাতুল আরহাম দ্বিতীয় হলো আলা কাতুল জিভার অর্থাৎ প্রতিবেশীর সম্পর্ক তৃতীয় হলো আলাকাতুর সাদাকা মানুষের সার্কেল বন্ধুত্ব এর সম্পর্ক চতুর্থত হলো আল আলা কাত্মিল মুসলিমিন মুসলমান হিসাবে সমস্ত মুসলমানের সঙ্গে সম্পর্ক আর পঞ্চমত হলো আল আলা কাত বি গরিল মুসলিমিন মুসলমানদের সম্পর্ক মুসলিমের সঙ্গে অমুসলিমের সম্পর্ক কি হবে আজকে আমরা আলাকাতুল কাতুল জেবার সম্পর্কে অর্থাৎ প্রতিবেশীর সম্পর্কে আমরা কিছু আলোচনা করব কুরআনে পাকের মধ্যে আল্লাহর রব্বুল আয়ালমিন সুরাতুল নিসা সুরেবানী ইসরাইল এবং সুরাতল বাকারাসহ একাধিক জায়গায় আল্লাহর রবুল্লা আয়ালমিন আলা কাতুল জেবার সম্পর্কে মানুষকে মুসলমানদেরকে মুসলিম জাতিকে আল্লাহ রব আলীন গুরুত্ব আরোপ করেছেন তাকিদ দিয়েছেন আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ সংখ্যা ওকেশরী করবে না আর পিতা মাতার সঙ্গে সদাচরণ এবং আত্মীয় স্বজন এবং রক্তের সম্পর্ক যাদের সাথে সঙ্গে সঙ্গে জারিল এবং তোমাদের যারা নিকর্তম প্রতিবেশী এবং যারা দূরবর্তী প্রতিবেশী তাদের সঙ্গে অল্লাহ রাব্বাহ আলমিন সদাচরণ করার নির্দেশ দিয়েছেন ও সোহীল জম্বিব মিস এবং যারা তোমাদের এক সঙ্গে যাদের বসবাস যাদের চলাফেরা এবং যারা মুসাফির তাদের সঙ্গে সদাচরণ করো এখানে আল্লাহ রাব্বুল্লা আলমিন আলাকাতুল জিভারকে অর্থাৎ প্রতিবেশের যে সম্পর্ক সেই সম্পর্ককে রক্ষা করে প্রতিবেশীদের সঙ্গে সদাচরণ করার আল্লাহর রাব্বুল্লাহ আলমিন নির্দেশ দিয়েছেন এটি একটি স্বাভাবিক বিষয় যে মানুষ কোনো না কোনো একটি পরিবেশে এই মানুষকে বসবাস করতে হয় জীবন জীবনযাপন করতে হয় আর সেই পরিবেশ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব যেমন রাখে নেতিবাচক প্রভাবও আমরা দেখতে পাই এটি একটি ঐতিহাসিক বাস্তবতা পৃথিবীর এটি একটি অনস্বীকার্য সত্য এবং বাস্তব কথা যে মানুষ তার পরিবেশকে উপেক্ষা করে চলতে পারে না এবং তার আশেপাশে যারা থাকে তাদের দ্বারা মানুষ প্রভাবিত হবে এটাই স্বাভাবিক এই জন্য মানুষ যখন এক সঙ্গে পাশাপাশি বসবাস করবে কাছাকাছি থাকবে তখন যারা পাশাপাশি থাকে যারা পরস্পর প্রতিবেশী তাদের সম্পর্কের ধরনের উপর তাদের সকলেরই সুখ শান্তি এবং তাদের সকলের ভালো মন্দ কল্যাণ অকল্যাণ নির্ভরশীল এ কারণে প্রতিবেশীর সম্পর্ককে কখনোই উপেক্ষা করার মতো নয় প্রতিবেশীর এই সম্পর্ককে ইসলাম अनेक गुरुत्व दिए मध्य अल्लाह रबुल आलमीन बहु आयातर मध्यशीर अधिकार सम्पर्द नबी अकरम सोल्ला अलहसलम हदीसर मध्यशीर बेपारे गुरुतारोप करतीबीर संगे कि आचरण करते तरह अधिकार कतटुकू से विषय आलोचनारूर्वेवशी आसले का बलावेश ब्यापारे ইসলামের কনসেপ্টটা কি এটা একটু আমরা দেখার চেষ্টা করব প্রতিবেশী আসলে কাকে বলা হয় কোরআনে পাক তো বলে দিয়েছে ওয়াল যার ইজ ইল কুরবা ওয়াল জুন যারা তোমার নিকটবর্তী প্রতিবেশী এবং যারা তোমার দূরবর্তী প্রতিবেশী এখন যার বলেছে প্রতিবেশী কিন্তু তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা বিবরণ স্পষ্টভাবে কোরআনে পাকের মধ্যে উল্লেখ নেই কোরআানে পাকের এই আয়াত এর আলোকে এবং আল্লাহ নবীর কিছু হাদিসকে সামনে রেখে বিভিন্ন জন বিভিন্ন ইসলামিক স্কলার হাদিমান ও হাদিসান একেবারে সাহাবিদের যুগে পরবর্তী যুগেও সালাফন তারা প্রতিবেশীর তার ডেফিনেশন এবং তার সংজ্ঞা তারা নির্ধারণ করার চেষ্টা করেছেন হাজর আলী কার্লাহাহু তিনি বলেছেন প্রতিবেশী আসলে তাকে বলা হয় মানসামি নিদা, ফাহু আ যে ডাক শুনে খালি গলায় যদি ডাক দেওয়া হয় যতদূর পর্যন্ত আওয়াজ পৌঁছে স্বাভাবিকভাবে তো কোন মানুষের বাড়ি থেকে ততটুকু দূরত্ব পর্যন্ত যারা বসবাস করবে যারা অবস্থান করবে তারা সকলেই হল তার প্রতিবেশী এভাবেই আরো অনেকে প্রতিবেশীকে নানাভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন কেউ বলেছেন যে যারা এক সঙ্গে মসজিদের মধ্যে নামাজ আদায় করে সালাত আদায় করে তারা হলেন পরস্পর প্রতিবেশী তো এভাবে আমরা ধারণা করে নিতে পারি প্রতিবেশীর একটি বা তাদের পরিচয় সুপ্রিয় দর্শক আমরা এ পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছিদের সম্পর্কে তাদের হক এবং অধিকার নিয়ে পরবর্তী আলোচনা আমরা করব সেই পর্যন্ত সকালে আমাদের সঙ্গে থাকবেন বলে আশা করি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 কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলার দেখুন বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা বিরতির আগে প্রতিবেশী কাকে বলে এ বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম এক্ষেত্রে হাজরতে আবদুল্লাহআর একটি সালাসাতুন প্রতিবেশী হল তিন প্রকার জারুল্লাহ হাক্কুন ওয়াহে এক প্রকার প্রতিবেশী হল যাদের একটি অধিকার ও জারুল্লাহ হাক্কান দ্বিতীয় ওই প্রতিবেশী जर दूटी अधिकार वजारम सलाहसेत हकुक और एक हल जीटी अधिकार एभवेवी के तीन कैटागर तीनटे धापे तीनटे स्टेपे विभक्तरा हल तो ज प्रतिबी निजे जार संगे आत्मीयता सम्पर्क आवंबं से मुसलमान मुसलिम आत्मयशी तरह हलो तीनटी हक প্রথম হক হলো প্রতিবেশীর হক দ্বিতীয় হলো আত্মীয়তার হক তৃতীয় হলো মুসলিমের হক আত্মীয় মুসলিম প্রতিবেশী তার তিনটি হক দ্বিতীয় হলো যে নিকটতম আত্মীয় প্রতিবেশী সে মুসলমান নয় কিন্তু তার সঙ্গে আত্মীয়তার বন্ধন রয়েছে তাহলে সেও প্রতিবেশী তবে তার দুটি হক একটি হলো প্রতিবেশীর হক অপরটি হলো আত্মীয়তার হক আর তৃতীয় হলো যে শুধু প্রতিবেশী অমুসলিম প্রতিবেশী যার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক নেই অর্থাৎ সে শুধুমাত্র প্রতিবেশীর অধিকার পাবে সে মুসলিম না হওয়ার কারণে তার সঙ্গে মুসলিমের অধিকার নেই আত্মীয় নয় কাজে তার সঙ্গে আত্মীয়তার অধিকার সম্পর্ক নেই এভাবে তিন রকম হলো প্রতিবেশী যার একটি হক শুধু প্রতিবেশীর হক যার দুটি হক প্রতিবেশী এবং আত্মীয়তার হক एवं जार तीन हक प्रतिबी हवार आत्मय हवारिम हिसेब से एक हक प्राप्त ये हदीसर मध्यशी के तीन भागे भाग को ठीक तेमी भाव हदीसे आयशा सिद्दिका रजियाल्लाह तारे खान हदीस से हदीसर मध्य प्रतिबीद क्राइटेरिया सम्पर् और एक, हादिस, एक भिन्न धारणा पाव जाए आयशा रजियाल्लाह तला নবী আকরম সাল্লা আলি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন রাসুলাল্লাহ আমার তো অনেক প্রতিবেশী আছে তো আমি যদি কাউকে কিছু গিফট করতে চাই সেটা পরিমাণ সকলকে দেওয়ার মতো নয় হয়তো একজনকে দিতে হবে সকলকে দেয়া যাবে না সেক্ষেত্রে ফাইলা আই ইহিমা ওহদি আমার একাধিক প্রতিবেশীর মধ্য থেকে আমি তখন কোন প্রতিবেশীকে আমি প্রাধান্য দেবো কাকে আমি আমার সেই গিফট বা সেই হাদিয়া পেশ করব। একাধিক প্রতিবেশীর যেই প্রতিবেশীর ঘরের দুয়ার তোমার দুয়ারের কাছাকাছি যার বাড়ির দুয়ার সেই প্রতিবেশীরই হলো অধিকার বেশি কাজেই তাকেই তুমি গিফট করো বুখারি শরীফের হাদিস মন্ডলী এখানে দেখুন আমি লক্ষ্য করতে পারি যে একদিকে জাবেেরজিয়াল্লাহ তাল হাদিসের মধ্যে প্রতিবেশীর তিনটি ক্রাইটেরিয়া করা হল এক হলো যাদের এক অধিকার শুধু প্রতিবেশী দ্বিতীয় হলো প্রতিবেশী হওয়ার পাশাপাশি সে আত্মীয় দুই অধিকার প্রতিবেশী আত্মীয় আবার সঙ্গে সঙ্গে সে মুসলিম কাজে তার তিন অধিকার এদিকে আইসারাজিয়াল্লাহ তাল আনহার হাদিসের মধ্যে প্রতিবেশীদের মধ্যে যে কাছের নিজের বাড়ির কাছে যার ঘর সে নিকটতম প্রতিবেশী আর যে যার বাড়ি একটু দূরে সে তার থেকে একটু পরবর্তী দূরবর্তী প্রতিবেশী তাহলে কোরআনে পাকের মধ্যে আল্লাহ রব্বুর আলমিন প্রতিবেশীর কথা বলতে গিয়ে দুই ধরনের প্রতিবেশীর কথা বলেছেন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব আল জুনুব আলমুজানিব যে এক পাশে থাকে তাকে বলা হয় আলমুজানিব যে এক পাশে থাকে তাহলে এ থেকে বোঝা যায় একজন হলো যার দিলকুর্বা নিকর্তম প্রতিবেশী আর একজন হল পার্শ্ববর্তী অর্থাৎ দূরবর্তী প্রতিবেশী তাহলে এই নিকর্তম আর দূরবর্তী প্রতিবেশের এর ব্যাখ্যা আমরা হাদিস থেকে দূরকম পেলাম দুইভাবে এই নিকর্তম এবং দূরবর্তী প্রতিবেশীকে এখানে চিহ্নিত করা যায় একটি হলো তার সম্পর্কের নৈকট্য এবং দূরত্ব এর ভিত্তিতে আরেক হলো তার যে বাড়ি তার যে অবস্থান সে অবস্থানগত নৈকট্য এবং দূরত্ব থেকে সেই হিসাবে যদি আমরা সম্পর্কের ঘনিষ্ঠতা দেখি তাহলে যার সঙ্গে শুধু প্রতিবেশী ছাড়া অন্য কোনো সম্পর্ক নাই সে হল দূরবর্তী প্রতিবেশী যার সঙ্গে প্রতিবেশী হওয়া ছাড়াও আত্মীয়তার সম্পর্ক আছে সে তার চেয়ে আরও নিকটতম প্রতিবেশী যার সঙ্গে প্রতিবেশী হওয়া পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক এবং মুসলিম হিসেবে অ্যাজ এ মুসলিম মুসলিমের সঙ্গে এক আলাদা একটা সম্পর্ক এই সম্পর্ক যার সাথে আসে তাহলে তার সঙ্গে সম্পর্কটা তিনটা সম্পর্ক হয়ে গেল তো এই তিন সম্পর্কের ভিত্তিতে সে অনেক নিকটতম প্রতিবেশী তাহলে সে হলো আর যার জিল করবা নিকটতম প্রতিবেশী আর যার সম্পর্ক কম সে হল দূরবর্তী প্রতিবেশী তাহলে সেই হিসাবে প্রতিবেশী তিন প্রকার আর যদি অবস্থানের প্রেক্ষিতে আমরা দেখি যে অবস্থানের নৈকট্য এবং দূরত্ব তাহলে যার বাড়ি কাছে সে হলো জার জিল করবা যার বাড়ি দূরে সে হলো আল জুনুব অর্থাৎ সে হলো দূরবর্তী প্রতিবেশী হাদিসের দুটি ব্যাখ্যাই কাছাকাছি এবং এটাকে এভাবে সমন্বয় করা যায় কাজেই আমরা এভাবে সমন্বয় করতে পারি কারো বাড়ি যদি কাছে থাকে সে যদি মুসলিমও হয় এবং আত্মীয় হয় তাহলে নিকটবর্তী আত্মীয় মুসলিম প্রতিবেশী সে হল সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে ঠিক তেমনিভাবে যদি নিকটতম বাড়ি একেবারেই লাগোয়া বাড়ি কাছাকাছি কিন্তু সে মুসলিম না অথবা সে আত্মীয় নয় তাহলে সে বাড়ির দূরত্ব কাছাকাছি হওয়ার কারণে এদিক থেকে সে নিকটতম প্রতিবেশি কিন্তু তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক নেই আবার তার সঙ্গে মুসলিম মুসলিমের যে একটা ভিন্ন সম্পর্ক সেটাও নেই কাজে সে এক বিবেচনায় নিকটতম প্রতিবেশী দূরত্বের বিবেচনায় আর এক বিবেচনায় সে দূরবর্তী প্রতিবেশী আবার অপর দিকে যদি আত্মীয় এবং মুসলিম একটু দূরেও থাকে তাহলে যদি সেও এক বিবেচনায় নিকটবর্তী প্রতিবেশী সেটা হলো। যে সে আত্মীয় এবং সে মুসলিম কাজে তার বাড়ি একটু দূরে থাকলো এই বিবেচনায় সে আমার নিকটতম প্রতিবেশি কিন্তু তার বাড়ি যেহেতু একটু দূরে কাজে সেই বিবেচনায় সে দূরবর্তী প্রতিবেশী তো এভাবে নবী করিম সাল আলি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা ধরে নিতে পারি যে প্রতিবেশি বিভিন্ন রকম হয় এবং সেই প্রতিবেশি সকলের প্রতি সকল প্রতিবেশি যারা প্রতিবেশীর হওয়ার ज्ञा जोचय परिधिर मध्य जरा पढ़े ता सक जार एवं जार अर्थात प्रतिबीर नबी अकरम सलोल्लाह आली व्लम हदीसे पाकर मध्य अधिकार कथा बोले आल्ला पा अब आलमीन से प्रतिबीर अधिकार के रक्षा करते तो मानूष हिसाब से सकल प्रतिबी जरा तक सम्पर्क कर रक्षा करते हैं আল্লাহ মুহিউদ্দিন আল্লা রহমতুল্লাহ আলাই নিকর্তম প্রতিবেশী যে তার যে অগ্রাধিকার নবী করিম সাল আলি আসাল্লাম দিয়েছেন আয়সার জিয়া আল্লাহর হাদিসের মধ্যে বলেছেন যে ইলা আক্র বিহিমা মিন কি বা যার বাড়ি কাছে তুমি তাকে আগে গিফট করো তাকে তুমি আগে হাদিয়া দাও অর্থাৎ তাকে তুমি প্রাধান্য দাও এর দুটি কারণ দুই কারণে নিকর্তম প্রতিবেশী সে প্রাধান্য পাবে প্রথম কারণ তো হলো এই যে নিকর্তম প্রতিবেশি যে থাকে সে আমার যাবতীয় সকল বিষয়গুলোর সে খুব কাছ থেকে সেগুলোকে উপলব্ধি করে এবং সেগুলোকে অনুভব করে আমার বাড়িতে কি রান্না হচ্ছে সেটা তার বাড়িতে সুবাস যায় ঘ্রাম পায় কাজেই যদি তার বাড়িতে আমার বাড়ির রান্নার ঘ্রাম এবং আমার বাড়ির রান্নার সুবাস পৌঁছার কারণে স্বাভাবিকভাবেই আমার জিনিসের প্রতি তার মনের মধ্যে একটা আগ্রহ তৈরি হতেই পারে আমার খাবারের প্রতি আমি যখন উন্নত মানের খাবার রান্না করব তখন সে বাড়ির যারা বাচ্চা তারা যারা শিশু আছে তাদের মধ্যে এই খাবারের প্রতি একটু আগ্রহ তৈরি হতে পারে এই কারণে নিকটতম প্রতিবেশীকে প্রাধান্য দিতে বলা হয়েছে এটা একটি কারণ আর অপর আরেকটি কারণ হলোই যার বাড়ি যত কাছে থাকবে সে সুখে দুঃখে বিভিন্ন প্রয়োজনে সে দ্রুত আমার কাছে আসবে যদিও হতে পারে তার সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক নেই হতে পারে সে মুসলিম না সে নন মুসলিম কিন্তু পাশাপাশি বাড়ি থাকার কারণে যখনই আমার কোনো বিপদ হবে আমার কোনো সুখ দুঃখ হাসি কান্না আমার সকল পরিস্থিতিতে সেই কিন্তু সর্বপ্রথম আমার দিকে এগিয়ে আসবে এই জন্যে যার দিল করবা আইসারাজিয়া আল্লাহ তালি হাদিসের মধ্যে নিকটতম প্রতিবেশীকে প্রাধান্য দেয়া হয়েছে অর্থাৎ যার বাড়ি কাছে তাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে এবং তার প্রতিবেশীর অধিকার বেশি বলে নবী আকরম সাল আলিম সাব্যস্ত করেছেন প্রিয়দর্শক আমরা বুঝতে পারলাম যে প্রতিবেশী যেভাবেই হোক যে ক্রমেই হোক তাদের প্রতি অধিকার রক্ষা করতে হবে হাজার থেকে আরেকখানা হাদিস যে হাদিসের মধ্যে নবী আকরম সল্লাহ আলি সালামের সাত করেছেন মাজালা জিব্রাইলু ইউসিনি বিল হাত্তা জরন্ত সইওয়ার রিসুহু জিব্রির সালাম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমার নিকট প্রতিবেশীর ব্যাপারে এত বেশি তাকিদ এবং এত বেশি গুরুত্ব আরোপ করেছেন মাজালা জিব্রিনু ইউসিনী বিলজার এত বেশি আমাকে গুরুত্ব আরোপ করেছে এমনকি এক সময় আমার কাছে মনে হতে লাগলো যে আল্লাহ রব্বুল আলমিন একেবারে নিকট ব্যক্তিদের নেয়। প্রতিবেশীকেও হয়তো মৃত্যুর পরে রেখে যাওয়া যে ওয়ারিসি সম্পত্তি সেই সম্পত্তির মধ্যে হয়তো আল্লাহ রব্বর আলমিন তাকে ওয়ারিস বলে সাব্যস্ত করে দিতে পারেন এতটা গুরুত্ব আল্লাহ রব্বল আলমিনের পক্ষ থেকে বারবার দেয়া হয়েছে কাজে হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আসলে প্রতিবেশীর কতটা বেশি অধিকার ইসলাম সংরক্ষণ করেছে সত্যিকার অর্থেই প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর যে সম্পর্ক এটা খুবই গুরুত্বপূর্ণ সামাজিক বিবেচনায় এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ইসলামের দৃষ্টিকোণ থেকেও আমরা সকলেই আমাদের প্রতিবেশীদের প্রতি সদাচরণ করার এবং তাদের অধিকার রক্ষা করার চেষ্টা করব। পরবর্তী পর্বে আমরা প্রতিবেশীদের অধিকার বিষয়ে সবিস্তারিত আলোচনা করব সকলকে সেই পর্ব আমন্ত্রণ থাকল সকলে ভালো থাকবেন আখরুদ আহ্বান রহমদুলিল্লাহ রবির আলমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ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 ইউরোক্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন